বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আসুন মৃত্যুহীন জীবনের সন্ধানে একটি মৃত্যুহীন জীবন চাই কীভাবে সম্ভব সেটা সম্ভব আল কোরআন যে প্রাণময় জীবনময় বিধিবিধান বিশ্বজনীন সর্বকালীন মূলনীতি দুনিয়া আখেরাত জোড়া মূলনীতি আমাদেরকে দিয়েছেন সেই বিধি সমূহ আমরা পালন করলে এক মৃত্যুহীন জীবন অনন্ত জীবন আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ কোরআনিক জীবন যাপন করতে পারলে মৃত্যুর ব্যাখ্যা হবে একটি জীবন শেষে তার চেয়ে আরো বড় একটি জীবনের সূচনা এর ব্যাখ্যা হবে না যে আমি মরে গেলাম তো মরেই গেলাম এই জন্যই আট নম্বর ইজা দা কুম লে তোমরা যারা ইমান এনেছো আল্লাহর ডাকে সাড়া দাও এবং তার রসুলের ডাকে যখন তিনি ডাকবেন এমন বিষয়ের দিকে যা তোমাদেরকে জীবন দান করবে এই কোরআন আপনাকে জীবন দান করবে যে জীবন আপনার আছে এই জীবনের সাথে একটি মনোগত জীবন একটি আখেরাতের জীবন পারলৌকিক সুখ শান্তির অনন্ত জীবনকে যোগ করে দিয়ে আপনাকে অমর করে তুলবে ফিতিফীতে মানুষ অমর হতে চায় কত মানুষের স্বপ্ন স্বাদ আছে অমর হয়ে থাকতে সে অমর হওয়ার জন্য আপনার ফর্মুলা হলো লাইফস্টাইল হলো আল কোরআনের লাইফস্টাইল সেজন্যই আসুন এক মৃত্যুহীন জীবনের সন্ধানে আল কোরআনের আমাদের জীবনে আমরা গ্রহণ করি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন প্রিয় ভাই বোনেরা এই কোরআন পৃথিবী এসেছে মানুষকে সুখী করার জন্যে যেমন বিশ নম্বর সোরা তহার দু নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমার উপর তোমার সুখ হারিয়ে যাবে এই জন্য তো কোরআন নাজিল করিনি তোমাকে সুখী করার জন্যই কোরআন নাজিল করেছি কোরআনে করিমের এগারো বছর আহ আল্লাহ বলেছেন যে এই কোরআন নাজিল হয়েছে কেন ওয়ান নাজিল হয়েছে এই জন্য যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা ছেড়ে নিবে যত ওনাচার পাপাচার জীবনে তোমাদের হয়ে যায় সেগুলো থেকে তারপর তার দিকে ফিরে আসবে এই পৃথিবীর ছেড়ে এই পৃথিবীর মায়া জাল ছিন্ন করে সংসার সমাজ রাষ্ট্র পৃথিবীর মায়া ছিন্ন করে আল্লাহর দিকে চলে আসবে সামাজ নিয়ে চলবে পরিবার নিয়ে চলবে ব্যক্তি নিয়ে চলবে কিন্তু মনটা আল্লাভ বুকি থাকবে তাহলে কি হবে আন কুম্মান হাসানেন আজালিম মুসাম্মা তোমাদেরকে সুন্দর সুন্দর ভোগের সব সামগ্রী তীরে দেবেন তোমাদের এক নির্ধারিত সময় পর্যন্ত ওই তে কুল্লাজি ফদলিন ফদলা প্রত্যেক মর্যাদা বানের মর্যাদা তিনি দিয়ে দেবেন তাহলে কোরআন এসেছে আমাদেরকে ভোগ দেওয়ার জন্য। কোরআন এসেছে সুন্দর ভোগ উপহার দেওয়ার জন্য কোরআন এসেছে আমাদের মর্যাদা দিয়ে দেওয়ার জন্যে আসন্ন তাহলে কোরআন কি বলছে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনি সেই কোরআনের বিধিবিধান দিয়ে মূলনীতি দিয়ে হৃদয়কে প্রাণবন্ত করি হৃদয়ের মরুতে সবুজের সমারোহ তৈরি করি প্রিয় ভাই বোনেরা আজকে কোরআনের একটি मूल नीति अपन सामने नहींषय जेटी प्राय समग्र क्राने आल्ला सला जर जड़ी समग्र क्रे जक कथा जकत मानी प्रवृद्धि सम्पद बाढ़ाते चान तक दिन जक मानी परशुद्धि पवित्रता अपन सम्पद के আপনার নিজেকে আপনি পরিশুদ্ধ করতে চান কিনা কার্পণ্যের কালিমা থেকে দরিদ্রের কাঙ্গালের ধন খাওয়ার পাপ থেকে নিজেকে পরিশুদ্ধ করতে চান নিষ্ঠুর হয়ে যাওয়ার সেই অপরাধ থেকে নিজেকে বাঁচাতে চান মানুষ কষ্টে আছে আপনার হৃদয়ে তাদের জন্য দরদা সুখ আপনি সমবেদনা আপনার অন্তরে অনুভব করুন যারা না খেয়ে আছে তাদের জন্য আপনি খেয়েছেন আপনি আনন্দে আছেন আপনার প্রতিবেশী না খেয়ে আছে আপনার মনে বেদনা আছে কিনা রহমত দয়াস স্নেহ মেহরবাড়ির উদ্রেক হয় কিনা এটি আপনি চান তাহলে আপনি যা দিন বাহ্যিক দেখা যাবে আপনার সম্পদ কমে যাচ্ছে কিন্তু আসলে বেড়ে যাচ্ছে কারণ যেটি আপনি দিয়েছেন ওটি আপনার সম্পদ নয় ওটি আপনার কাছে আল্লাহ দিয়েছেন কিন্তু সেটি ছিল দরিদ্রের সম্পদ যার সম্পদ তাকে আপনি দিয়ে দিলেন বিনিময়ে আপনি পরিশুদ্ধ হলেন কৃপণতার মহা অপরাধ থেকে আপনি পরিশুদ্ধ হলেন কাঙ্গালের ধন খাওয়ার কলঙ্ক থেকে আপনি পরিশুদ্ধ হলেন নিষ্ঠিরতার অভিশাপ থেকে যেই নিষ্ঠুরতা আসলে আল্লাহ তাকে আর দয়া করবেন না এর হামু মানফিল আর হামুক মানফিসা পৃথিবীতে যারা আছে তাদেরকে দয়া করো তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন সাহেব খারের এই হাদেশটি অবশ্যই আমাদের স্মরণে রাখা উচিত প্রিয় ভাই বোনেরা তাহলে যদি আমি আমাকে পবিত্র করতে চাই আমার ভেতরে আনন্দ বাড়াতে চাই আল্লাহর রহমত আমার জীবনে টেনে আনতে চাই আমাকে আমার কার্পণ্য থেকে আমার নফসের এই দোষ থেকে যদি আমি পবিত্র করে নিজেকে সাজাতে চাই সুন্দর করতে চাই আলোকিত করতে চাই অলঙ্কৃত করতে চাই এবং আল্লাহর সন্তুষ্ট বাজন একজন বান্দাবান্দি হতে চাই যাকে আল্লাহ ভালোবাসবেন যাকে আল্লাহ ক্ষমা দেবেন যার জন্য খুশি হয়ে আল্লাহ জান্নাত দেবেন আমি কি সে মানুষটি হতে চাই তাহলে অবশ্যই কোরআনের এই মূল্য আমাকে পালন করতে হবে একটি সুন্দর সমাজ একটি সুন্দর পৃথিবী যদি গড়তে চাই সকলেই সুখী হোক ওরা সবাই তো আমাদের ভাই বোন একই আদম হওয়ার সন্তান আমরা বা নি আদম আমি শুধু নিজেই খাবো আর একজনকে আমি দেব না আরেকজন ক্ষুদার্ত থাকবে এই বিষ না খেয়ে আমরা যদি আল্লাহ নত সবাইকে ভাগ করে নেই যার যতটুকু পাও না আল্লাহ যেটা ভাগ করে দিয়েছেন তাহলে কত নিয়ামত ভোগ করলাম কত সুন্দর জিনিস ভোগ করলাম প্রিয় ভাই বোনেরা আজকে কোরআনের যে চিরস্থায়ী মূলনীতি কাল জয়ী মূলনীতি একটি সুন্দর পৃথিবী গড়ার একটি অর্থনৈতিক ভারসাম্য গড়ার ধনিয়ার দরিদ্রে একটি ভালোবাসার সূত্র তৈরি করার যে বিধান ধনী আর স্রষ্টার মাঝে সম্পর্ক তৈরির যে বিধান রব্বুল আলমীদের রহমত টেনে আনার তার অভিশাপ থেকে নিজেকে রক্ষা করার যে বিধান নিজের সম্পদকে পবিত্র করার যে বিধান সম্পদকে বাড়িয়ে দেওয়ার যে বিধান মানুষের অন্তরে ভালোবাসা ধোঁয়া প্রার্থনা পাওয়ার যে বিধান সে বিধানটি জাকাতের বিধান আপনি কি চান পৃথিবী খরা কবলিত হোক বৃষ্টি বন্ধ হয়ে যাক পৃথিবী মরু সাহারায় পরিণত হোক অবশ্যই চান না কিন্তু না চাইলে কি হবে আপনি যদি জাকাত না দেন বৃষ্টি বন্ধ হয়ে যাবে বৃষ্টির স্বল্পতা আসবে নবী সাল্লাহ সাল্লাম থেকে জেহাদিসটি সহিভাবে বর্ণিত হয়েছে ইমাম বাইহাকি বর্ণনা করেছেন আলবানি বলেছেন সহিম নামু জাকাত হিম ইল্লা মনে কতাল না দেয় তাহলে জাকাত না দিয়ে যখন না অন্যায় করেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছেন কিন্তু চতুষ্দ জন্তুগুলো কষ্ট পাবে তাদের কারণে আল্লাহ কিছু বৃষ্টি দেন না হলে ফুল বন্ধ করে দিতেন তাহলে পৃথিবীকে আপনি বৃষ্টি স্নাত করতে চান বৃষ্টি নামিয়ে আনতে চান আকাশ থেকে যাক দিতে হবে প্রিয় ভাই বোনেরা আরো কত কল্যাণ এই জাকাতে আছে সেটা রব্বুল আলমীন জানেন যিনি আমাদের জন্য এই জান্নাতি বিধানটি দিয়েছেন এই ফের দাউসি মূলনীতিটি দিয়েছেন মহাকাশ থেকে নাজিল করা এই রহমতের টুকরোটি যিনি উপহার পাঠিয়েছেন আমাদের জন্য প্রিয় ভাই বোনেরা সেই মূলনীতিটি চার নম্বর সুর আর্নিসার একশো তিন নম্বর আয়াত থেকে আমি নিচ্ছি যদিও সমগ্র কোরআানেই এই মূল্য তিনি আল্লাহ উল্লেখ করেছেন সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন তুমি গ্রহণ করো মিন আমিম তাদের সম্পদ থেকে সদাকতেন সদাকা জাকাতকে সদাকা বলা হয়েছে ফরজ একটি দানকে সদাকা সদাকা আপনি সত্যতা এটি আপনার ইমানের সত্যতা প্রমাণ করবে আপনি যে সত্য ইমানদার আল্লাহকে ভালোবাসেন ভালোবাসেন কিনা আল্লাহর ভালোবাসার একটা সত্যতা প্রমাণ করবে এই জাকাত যেমন একজন কবি বলেন বন্ধু যদি তুমি জীবনটা চাও জীবন দিয়ে দেব তোমাকে কোনো আপত্তি নেই কিন্তু যদি টাকা চাও তাহলে কিছু কথা আছে আমার এটা এমনিতে দেব না টাকা দেয়া বড় মারাত্মক জিনিস টাকা খরচ বুঝে যাবে হ্যাঁ তার ভালোবাসাটা আসলেই বাস্তব মনের ভিতরে যদি ভালোবাসা না থাকতো হাতটা পকেটে যেত না সম্পদ বেরিয়ে আসতো না এজন্য এই দানকে সদাকা বলা হয়েছে ইয়াদ আলা সদ্কিল ইমান ইমানের সত্য তার এটি দলিল এখানে জাকাত দেয়ার জন্য সবচেয়ে বড় লাভ কার গরিবের না জাকাত দাতার জাকাত দাতার ধনির সবচেয়ে বড়ো লাভ কারণ আয়াত কি বলছে সদা কত তুতাহেরোম যে জাকাত দিয়ে তুমি ধনীদেরকে পবিত্র করবে ধনীরা ম্যাক্সিমাম কৃপণ থাকে ধন যত বাড়ে কার্পণ্য তত বাড়ে শুধু কেবল নিজেই খাবো এই জীবনে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি যার বেশি আছে সে কিন্তু বেশি চায় এই কার্প্য আছে বিধায় আল্লাহ বলেছেন তুতাহেরোম ওদেরকে কৃপণতা থেকে পবিত্র করো। প্রিয় ভাই বোনেরা সম হয়ে গেছে একটি বিরতির বিরতি নিচ্ছে ইনশাল্লাহ অপেক্ষায় থাকুন তারা কারা প্রতি তো তাদের কথাই পড়ছি ওয়াইর মগ্লহিম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 चार नम्बर सुरक्षर आयत জান্নাতি বিধান ফের দি মূলনীতি চির শান্তির চিরসুখের চিরঞ্জীব হওয়ার আল্লাহ সন্তুষ্টি সুন্দর মূলনীতিটি দিয়ে আহা কে উপহার দিয়েছে আমাদেরকে আলমীর নন তাকে আপনি কতটুকু স্মরণ রাখেন সারাদিন স্মরণ রাখতে হবে এমনি আদম ইজামা নাসি তানি ইজা ওইজামা জাকরতানি সাকি আল্লাহ বলছেন এই আদমের ছেলে আদমের মেয়ে যতক্ষণ আমাকে স্মরণে রাখবে ততক্ষণ আমার আদায় করলে তুমি আর যখন ভুলে গেলে তখন আমার সাথে করলে তুমি। প্রিয় যে ধনীদেরকে পবিত্র করা দরকার তাহলে কৃপণতা একটা অপবিত্রতা একটা নাপাক জিনিস এটা ক্ষতিকর জিনিস এটা পয়জন বিষাক্ত জিনিস এটা থেকে হৃদয়কে সাফ করতে হবে সাফ করবে কি দিয়ে দানের হাত বাড়াতে হবে অত যাকি হিমবে আর এটা দিয়ে তাদেরকে তুমি তাদের মনগত যোগ্যতা হৃদয়ের যোগ্যতা হৃদয়ের হায়াত হায়াতল কোনো প্রাণময় করে তুলবে প্রিয় ভাই বোনেরা এই জন্য এই জাকাত ইমনের পর সালাতের পর তৃতীয় গুরুত্বপূর্ণ ফরজ ইসলামী জিন্দিগিতে আল্লাহ এই জাকাত ফরজ করেছেন আমাদের উপর এ জাকাত নবীদের উপরে ফরজ নয় কারণ নবীদেরকে আল্লাহ তালা পবিত্র করেছে নেই তারা কৃপণতা থেকে পবিত্র পরধন আত্মসাত করা থেকে পবিত্র এই জন্য আম্বিয়া একে উপরে জাকাত ফরজ ছিল না আর নবীজিতে বলেছেন সহিদিস মা সারাল আম্বিয়া মা না সাদাকা। আমরা নবী আম্বিয়া সমাজ নবীগণ আমাদের কেউ ওয়ারিস হবে না আমরা তো কোনো জিনিসের মালিক না আমাদের হাতে যা আছে সব আল্লাহর জন্য হিসাব আর যেটা শুরু থেকে আল্লাহর পথে সেটা আবার আল্লাহর পথে দেবেন কি তাদের তো গোটা জীবন সম্পদ যা আছে সবই আগে থেকে আল্লাহর পথে দেয়া এই জন্যই তিনি বলেছেন মা তারক না সদাকা যা রেখে গিয়েছি এতদিন যা ছিল সেটাও ছিল আল্লাহর জন্য আর এখন যা রেখে গেলাম সেটাও সদাকা এই জন্য আমি কেরামের জাকাত ফরজ ছিল না দু কারণে একটি হলো মনগতভাবে তারা পবিত্র আর দ্বিতীয়ত হলো তাদের যেই সম্পদ ছিল এটা সব সদাকা ছিল আল্লাহর জন্য ছিল এটা তাদের উম্মত ভোগ করবেন যতদিন তারা ছিলেন তারা নিজেরা পরিবার পরিজন তারা ভোগ করেছে। এরপরে উম্মত ভোগ করেছেন তারপরে তাদের পরে উম্মত ভোগ করবে পরিবাররা ভোগ করবে এটা এমনি আল্লাহর পথে চলে গেছে আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন খুজমিন এম আল হিম সদাকতন তত হেরো হোম অত হিম বেহা জাকাত দিতে পারা অনেক বড়ো খুশির বিষয় জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটি ফরজ ইবাদত করার জাকাত দেয়ার তৌফিক দিয়েছেন অনেক বড়ো খুশির জিনিস এবনু জামিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দোয়া সে অনেক বড় ধনী হয়ে গিয়েছিল সাহিব খারিতে তার কথা আছে মায়ান কেমো এবনু জামিল ইল্লা ইন আগনা রসুল হুম ফদলিহ এবনু জামিল আজকে কৃপন হয়েছে কেন কেন আল্লাহর বিধান মানতে রাজি হচ্ছে না এই জন্য যে সে ছিল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল দোয়া করেছেন তাকে আল্লাহ তাকে তার জাকাত নেননি কেউই তার জাকাত নেয়নি অভিশপ্ত তাহলে জাকাত দিতে পারা আল্লাহ যে আপনার থেকে জাকাত নিচ্ছেন এটাই তো কত বড় সৌভাগ্য সুরাল বাকার তিরাশিনামা এতে আল্লাহ জাকাতের কথা বলেছেন গরিবের অধিকার দিয়ে দাও যেদিন ফসল কাটবে দেরি করো না ফসল কেটে তাদের অধিকার দিয়ে দাও সেখারী সহি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পঞ্চস্তম্ভের যে হাদিস গুলি দিতে হবে। এক ব্যক্তি নবী সালামের কাছে আসলো সে ইসলাম কি আলি ইসলাম হলো তুমি আল্লাহরের বাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীর করবে না তারপর সাহেব বিভিন্ন হাদিস গ্রন্থে যে হাদিসটি অত্যন্ত বিখ্যাত হাদিস যেটি ইবনা আব্বাসের হাদিস যখন নবী আজকে পাঠিয়েছিলেন তিনি তখন বলেছিলেন আলেম হোম ধনীরা দিতে পেরে ধন্য হবে আর গরিবরা নিতে পেরে তারা ধন্য হবে তাদের দারিদ্র থেকে মুক্ত হবে কত সুন্দর কথা এভাবেই মানুষের মধ্যে একটা দয়ার আবহ তৈরি করেছেন আল্লাহ তালা এই জাকাতের মাধ্যমে জাকাত না দিলে ধনী দরিদ্রে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে যাবে দরিদ্ররা দিন দিন ধনীদের সাথে তাদের মনোগত শত্রুতা একটা বিদ্বেষ সৃষ্টি হবে আর ধনীরা ভুগি থেকে আরো ভুগি হয়ে উঠবে নিষ্ঠুর থেকে আরো নিষ্ঠুর হয়ে উঠবে প্রাছন্ড হয়ে উঠবে আল্লাহ আল্লাহতালা সবাই মনকে দয়া মায়া। শক্ত রাখার জন্য সুন্দর এমন একটি বিধান দিয়েছেন যে ধনিয়া দরিদ্রে একটা যোগসূত্র তৈরি হয়ে গেল জাকাত ফরাজ হওয়ার আগে আল্লাহ মুসলিমদেরকে এমন ভাষায় ব্যয় করতে বলতেন সেটাও দেখার বিষয় যেমন সোনাল ২১৯ উনিশতম আয়াতে কতগুলো প্রশ্ন এসছিল কি ব্যয় করবো আলু নাক ফেকুন তারা আপনাকে প্রশ্ন করছে তারা কি ব্যয় করবে আপনি বলুন যেটা আরেকটি প্রশ্ন এসেছে যেটা সুরাল পাকারা দুশো পনেরো নম্বর আয়াত এস আলুনাকে মাজুন ওরা প্রশ্ন করছে তারা কি ব্যয় করবে কুলমান আল্লাহ উত্তর দিচ্ছেন বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে সেটা ফালিলিতার জন্য ভালো যাই করো কেন আল্লাহ সে সম্পর্কে সময় অবহিত আছেন কোরআন এভাবেই ব্যয়ের অভ্যস্ত করে চলেছিল সাহাবাইকেরামকে হঠাৎ ফরজ করে দেয়নি ইসলাম আসলে খুব ধীর প্রক্রিয়ায় খুব যৌক্তিক আগে মানুষের অন্তরে ঢুকে অন্তরে ঢুকে অন্তর যখন এটাকে গ্রহণ করে আস্তে আস্তে তার উপরে অঙ্গপত্তঙ্গের প্রত্যঙ্গের এবং সম্পদের উপরে সেটাকে নিয়ে আসা হয় তারপর যখন তারা না দান করতে করতে এবার জাহিনী যুগের কৃপণতা থেকে সম্পদের স্তূপ পাহাড় গড়া থেকে এবং কার্পণ্য থেকে নিষ্ঠিরতা থেকে যখন ধীরে ধীরে তাদেরকে চিকিৎসা করে মানবিক গুণে গুণান্বিত করে তোলা হলো উপযুক্ত সময় উপযুক্ত তাহলে তারা তোমাদের দিনের ভাই জাকাত কাকে দিবেন প্রিয় ভাই বোনেরা আমি জাকাতের সবিস্তরের মশালা গুলো বর্ণনা না আজকে আমি শুধু জাকাতের যেই। মর্যাদা যে গুরুত্ব আলক্র সংক্ষেপে যেহেতু নবীর উপরও সে দায়িত্ব দেননি যে জাকাত কারা খাবে অর্থনৈতিক এই বিধানটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নিজেই সেটা বন্টনের ব্যবস্থা করেছেন তিন নম্বর সোদাক জাকাত পাবে কারা যারা ফকির যার হয়তো কিছুই নেই যার কিছু আছে কিন্তু তার হয় না সংসার কুলোয় না তিন নম্বর কুলুবহু মন জয় করে অমুসলিমদেরকে ইসলাম নিয়ে আসা পাপিকে পুণ্যের পথে নিয়ে আসা এই জাতীয় খাতে জাকাত দেয়া হবে অফির রেকাম গোলামকে মুক্ত করার জন্যে জাকাত দেয়া হবে অলগো আরমিন ঋণের জালে জড়িয়ে গেছে আজকাল যেমন বিভিন্ন এনজিওর ঋণের জালে গণমানুষ জড়িয়ে এমন দাসত্বের জীবন যেটা অকল্পনীয় এমন হয়ে আছে এই জাতীয় সরাসরি যারা ঋণগ্রস্ত তাদেরকে মুক্ত করা সে জন্য জাকাত দেয়া যাবে অফিসে বি আর আল্লাহর পথে গণমানুষের কল্যাণ হয় সেসব পথে জাকাত দেয়া যাবে কোন যুদ্ধ লেগেছে যুদ্ধের রসদ কিনে দিতে হবে জাকাত দেয়া যাবে এখানে শিক্ষার কোন ব্যবস্থা শিক্ষা শিক্ষার সামগ্রী শিক্ষার যা লাগে এসবের জন্য জাকাত দেয়া যাবে যে শিক্ষা যখন ইসলামী আল্লাহর মনোনীত শিক্ষা হয় তারপর অষ্টম খাতাল সাবিল মুসাফির হয়তো সে ধনী কিন্তু সে এখন তার পাথেও পুরিয়ে গেছে বা তার সম্পদ চিন্তাই হয়ে গেছে এখন তাকে জাকাত দিয়ে সাহায্য করা যাবে ফারিদ ওতাম মিন আল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ অল্লা হুসামিউন আলিম আর আল্লাহ সবকিছু শোনেন সব কিছু জানেন প্রিয় ভাই বোনেরা এভাবেই আল্লাহ তালা এই জাকাতকে নিজেই বন্টন করে দিয়েছেন অতএব জাকাতের এই যে আটটি খাত এই আটটি খাত সম্পর্কে ওলামাইকে নাম থেকে জেনে নিয়ে আটটি খাতে বছরে একটি সময়ে সাধারণত রমদান মাসে মুসলিমরা জাকাত দিয়ে থাকেন অতীতকাল থেকে এখনো পর্যন্ত সারা মাস সারা বছর দিলেও যা যাবে যাই হোক জাকাত হিসেব করে ওইভাবে দিয়ে দিতে হবে এটি ফরজ আল্লাহ তালা আমাদেরকে এই মূলনীতির উপর আমল করার তফিক দান করুন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفركم وعطوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته नाम कर दिए सम्पद के विशुद्ध कर